বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল কুরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ যাতে আমাদেরকে সবসময় ভালো মন নিয়ে বসবাস করার ভালো শরীর নিয়ে ভালো একটি সমাজ নিয়ে দিন দুনিয়ার ভালো নিয়ে নিরাপত্তা নিয়ে বসবাস করার তফিক দান করেন সেই প্রার্থনা জানাচ্ছি আল কোরআনের দর্শনগুলোকে মূল নীতিগুলোকে একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি আমরা কোনো বক্তৃতার প্রসঙ্গে প্রায় দেখি একজন মুসলিম ভাই মুসলিম বোন একজন মুসলিম মনীষীর একটি কথা তিনি কোড করেন একটা প্রবাদ পেশ করেন দলিল হিসেবে কোন মানুষের কথা পেশ করেন অথচ আমাদের সামনে আছে আল কোরআন সমস্ত জ্ঞানের যিনি আধার যিনি বেকুল সেই ইন আলিম সর্ব বিষয়ে যিনি মহা জ্ঞানী যিনি সুরাল বাকার দুশো পঞ্চান্ন বারতে বলেছেন ওলাহি ইমাশা মানুষ আল্লাহর জ্ঞানের কোনো কিছুই আয়ত্তে আনতে পারে না আল্লাহ যেটুকু চান চেয়ে তাদেরকে দেন এটুকু ছাড়া সেই আল্লাহ রব্বুল আলমিনের নাজিনকৃত সর্বশেষ ততাজা টাটকা ছিল নিত্য চির, নতুন আল কোরআনের আয়াতগুলো আমাদের সামনে আছে এগুলিই তো জীবন দর্শন এগুলি তো প্রবাদ সকল প্রবাদের চেয়ে সত্য এবং বাস্তব ন্যায়সঙ্গত প্রবাদ হলো আল্লাহর এক একটি কথা একটি আয়াত যদি কোনো মজরি একটি প্রবাদ পেশ করতে হয় কোনো মনীষীর কোনো কথা আমরা যদি পেশ করি তাহলে আল্লাহর কথা কেন পেশ করব না কথাই সেখানে পেশ করা উচিত কারণ আল্লাহর কথা পেশ করলে এর মধ্যে এটি যে সত্য এর মধ্যে সন্দেহের আর কোনো অবকাশ নেই আল্লাহর কথাকে সবার আগে বলা উচিত সেই আল্লাহর কথাকে স্পষ্ট করার জন্য। মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো বক্তব্য আসতে পারে কিন্তু আল্লাহর কথা থাকতে মানুষের কথাকে কেন আমরা কোট করব একজন মুসলিম দেখা গেল একজন খ্রিস্টান বিজ্ঞানীর কথা নিয়ে এসছেন আল্লাহর কথা তিনি আনেননি আল্লাহর কথাই আগে নিয়ে আসুন আল্লাহর কথা এনে এটাকে বুঝাবার জন্য যদি কোনো মানুষের বক্তব্যের মধ্যে কোনো উপকার থাকে সেটা নিয়ে আসুন আসলে আমরা চেষ্টা করছি আমাদের এই মজলিসে মুসলিমরা যাতে তাদের যে কোনো প্রসঙ্গে তারা একটা প্রবাদ না বলে একটা কবিতা না বলে একটা মানুষের কথাকে কোড না করে বর্ণনা না করে আল্লাহর কোথায় নিয়ে আসুক একটি থিওরি হিসেবে একটি মতবাদ হিসেবে একটি জীবন দর্শন হিসেবে একটি প্রবাদ হিসেবে কোরআনই তো উচিত সর্বক্ষেত্রে এজন্যই কোরআনকেই জীবন দর্শন হিসেবে জীবনের যে কোনো বক্তৃতা প্রবাদ হিসেবে যোগ্য, বলার যোগ্য স্মরণীয় বাণী হিসেবে আমাদের পেশ করা উচিত কোরআনের মহা জ্ঞান আর কোথায় আমরা খুঁজে পাব এত সত্য এত বিশ্বস্ত এত ন্যায় পড়ায়ণ এবং জ্ঞানের বিচারে সার্বিকভাবে উত্তীর্ণ এমন সুন্দর কথা কি আছে কোথাও নেই আহসানাল আল্লাহ নজাল আহসান বলছেন যে আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে সুন্দর কিতাব সবচেয়ে সুন্দর কথা কিতাবসাহী এমন কিতাব যে কিতাব একটি কথা বলে আরেক জায়গায় তাকে সাপোর্ট দিয়ে আবারও সেই প্রসঙ্গ নিয়ে আসে আবার একটি বিষয় উত্থাপন করে সেটার বিপরীত কি আছে সেটাও আবার উত্থাপন করে হক বললে বাতিল কোনটি সেটাও বলে আলোর কথা বললে অন্ধকার কোনটি সেটাও বলে কুফুরের কথা বললে ইমান কোনটি সেটাও নিয়ে আসে এভাবেই আল কোরআন এক বিস্ময়কর সাদৃশ্যময় জিনিসগুলোকেও বর্ণনা করে আবার কোন জিনিস বিপরীত এক বিপরীত বলে তার অন্য বিপরীতটাও নিয়ে আসে যাতে সার্বিকভাবে মানুষ জ্ঞানী হতে পারে স্পষ্ট এই কোরআনের এত সব জীবন দর্শন আমাদের সামনে থাকতে প্রায় আমরা দেখি মানুষ এগুলোকে নিয়ে আসে না এই জন্যই কোরআনের আয়াতকে এক একটি বন্নীতি হিসেবে এক একটি প্রবাদ হিসেবে এক একটি থিওরি হিসেবে নিয়ে আসা উচিত এগুলি আমাদের চিন্তা জগৎকে নানা দেবে আলোকিত করবে আমাদের বক্তৃতার জগৎকে নূরে নুরানি করবে আমাদের জীবনকে উজ্জীবিত করবে জীবনময় করবে এই জন্যই চেষ্টা প্রিয় ভাই বোনেরা আজকে যে জীবন দর্শন কোরআনে করিম থেকে নিয়ে আসছি একটি সামাজিক বিধান একটি মানবিক সমাজ নির্মাণ করতে হলে কোরআনের এই বিধানটি আমাদের লাগবে একটি সুন্দর সমাজ সমবেদনার সমাজ পরোপকারের সমাজ পরের দুঃখে দুঃখী হওয়ার পরের সুখে সুখী হওয়ার পরোপকার করে নিজেকে ধন্য মনে করার একটি সমাজ যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে আজকের এই থিউরি এই বিধান এই অমূল্য চিরসত্য মূল নীতিটি আমাদের সমাজ নির্মাণের জন্য ব্যবহার করতে হবে একটি সুন্দর সমাজ নির্মাণে এটি ইট সিমেন্টের কাজ করবে সুফহ সে বিধানটি হল দু নম্বর সুরাল আল দুশো সাঁত্রিশ নম্বর আয়াত থেকে গৃহীত বিধান ছোট্ট অংশটি বলছি যাতে আপনাদের মুখস্থ থাকে যে কোনো প্রসঙ্গে বলতে পারেন প্রবাদ হিসেবে নিদর্শন হিসেবে আল্লাহর আয়াত হিসেবে একের ভিতরে সব হয়ে যাবে ওয়ালা ওাল সাউল ফদাই ছোট্ট কথা ওয়ালা হতেন সাউল ফদুল তোমরা ভুলে যেও না আল ফাদ অনুগ্রহ বাইনকুম তোমাদের মাঝে কোন পরিস্থিতিতে নিজেদের মাঝে অনুগ্রহ করার সুন্দর নীতিটি এত সুন্দর সামাজিকতা এই সামাজিকতা এই সভ্যতা ভুলে যেও না নগর সভ্যতা নির্মাণ করতে গেলে মানুষের একটি সভ্যতা নির্মাণ করতে গেলে সেই সভ্যতার সদস্য যারা সেই শহরের সেই নগরের সেই জনপদের অধিবাসী যারা তাদের মধ্যে পরস্পরের একটি যুগসূত্র একটা আন্তরিকতার সূত্র হলো এই আয়াতটি বিশ্ব সমাজকে এই আয়াতটির উপরে আমল করা উচিত ওলাহেন সাউল ফাদুম ভুলে যেও না নিজেদের মাঝে অনুগ্রহ করার এই সুকুমার বৃত্তিটি এই সুন্দর সামাজিকতার বিষয়টি এই মানবিকতা এই মানবাধিকার এই ভাতৃত্ব এই সৌহাদ্য এই ভালোবাসার পরিবেশ সৃষ্টিকারী সুন্দর উপাদানটি ভুলে যেও না ভুলে যাওয়া উচিত নয় একটি সুন্দর সমাজ নির্মাণ করতে চাও এমন সমাজ চাও যেখানে তুমি কোনো বিপদে পড়লে সবাই দৌড়ে আসবে তুমি কোনো বেদনা হতে হলে তোমার বেদনায় সবাই বেদনা কাতর হবে জাসাদাসাদ মুসলিমদের পরস্পর মোহাব্বত একের সাথে অপরের সম্পর্ক একের প্রতি অপরের দয়ার দিক থেকে তারা যেন একটি বডি একটি দেহ এসে থাকা উদ্বুন যখন কোন অঙ্গ দেহের মধ্যে রোগাক্রান্ত হয় ত্যা আলহুজরুলসাদেবি সাহারে হোম্মা সারা শরীর একে অপরকে শরীরের প্রত্যেকটি অঙ্গ একে অপরকে ডাকাটাকি করে রাত জাগ্রত থাকে জরে আক্রান্ত হয় মানুষের কেন্দ্রীয় নার্ভ সিস্টেম স্নায়ু কেন্দ্র থেকে সারা শরীরকে অ্যালার্ট করে রেড সিগন্যাল দিয়ে দেওয়া হয় যে একটি অঙ্গ একটি আঙ্গুল একটি চক্ষু শরীরের একটি প্রত্যঙ্গ আক্রান্ত হয়েছে সময় সজাগ থেকে যেমন কোনো রাষ্ট্রে নিরাপত্তা সিগন্যাল দিয়ে দেয়া হয় ঠিক শরীর এইভাবে সিগন্যাল দেয় ঠিক সমস্ত ওই রকম একটি দেহের মতোই সেরকম একটি সমাজ যদি আমরা নির্মাণ করতে চাই এই মূলনীতিটি আমাদের দরকার আহা আজকের মানুষেরা এই মহান মানবিক নীতিটি আমরা প্রায় ভুলতে বসেছি স্বার্থপর হয়ে গেছি ইট সিমেন্টের দালানে থেকে নিজেরাও পাশান হয়ে গেছি আগের সেই মানবিকতা মাটির মানুষ মাটির ঘরের মানুষের যেই সহানুভূতি সেটা হারিয়ে গেছে নবী সাল্লু আলাই সাল্লামের নিয়ে আসা এই সুন্দর জীবন বোধ মূল্যবোধ সভ্যতা সভ্যতা আর সংস্কৃতি যে সভ্যতায় বাস করবো যে নগরে যে শহরে বাস করবো তাদের জীবন আছা হওয়া উচিত এইরকমই ওলাতন সাউল ফদলাবাই নকুম গ্রামীণ মহিলারা যেমন কারো ঘরে একটু সামান্য খাবার একটু ভর্তাও যদি কেউ তৈরি করে পাশের বাড়িতে একটু পাঠিয়ে দেয় আবার তারা কিছু বানালে এখানে পাঠিয়ে দেয় লা লউল একজন সহিবেশী আরেকজন প্রতিবেশিনীকে একটি ছাগলের খুর হলেও তুমি একটি ছাগলের খুর রান্না করেছো তুচ্ছে মনে করো না একটু পাঠিয়ে দাও প্রতিদিনের এই একটু একটু অনুগ্রহ একটু একটু স্মরণ একটু একটু উপহার এক বিরাট আন্তরিকতা সমাজে তৈরি করবে এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো খাটো তাঁর হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেলো দিশে যেমন জসিম উদ্দিন বলেছেন তার কবর কবিতা এই ছোটখাটো জিনিসগুলি দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা গভীর আন্তরিকতা একটা সুন্দর সমাজ নির্মাণ হয় ওলা অনুগ্রহকে ভুলে না। দর্শক হয়েছে একটি বিরতির বিরতির পর আবার ফিরে আসবে ইনশাল্লাহ এই মূলনীতিটি নিয়ে আসসালাম আলাইকুম আমি জানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা যাদের পথে তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছিগুহিম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 জানেন কেন ইসলাম নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় সকালে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 ফিরে এলামটি নিয়ে কোন স্ত্রী তাকে বিয়ে করেছ এখন তার সাথে কোন তোমার শারীরিক সম্পর্ক হয়নি এর আগেই তালাক দিয়ে ফেলেছন্না ফারিদ তার জন্য একটা মোহরান যদি নির্ধারণ করে থাকো তাহলে যেহেতু কোনো শারীরিক সম্পর্ক হয়নি তাহলে মোহরানার অর্ধেক দিয়ে দিতে হবে ই আফুনা হা স্ত্রীগণ তিনি যদি ক্ষমা করে দেয় তাহলে আর হবে না ওই আফু অথবা যার হাতে বিবাহের এই বন্ধন রয়েছে সে যদি ক্ষমা করে দেয় তাহলে দিতে হবে না বলি ইত্যাকা যেহেতু কোনো সংসার হয়নি এই জন্য নারীদেরকে বলা হচ্ছে স্ত্রীগণকে বলা হচ্ছে এই মহারানা ক্ষমা করে দিলে এটা একটা বাড়তি অনুগ্রহ তুমি দেখালে একজন পুরুষকে একটা অনুগ্রহ করলে নারী জাতির প্রতি যে একটা ভালোবাসা বোধ আছে এটা আর ক্ষতিগ্রস্ত হলো নিজেদের মাঝে কখনো অনেক অনুগ্রহ বলে যেও না হক না তালা এক সময় স্বামী স্ত্রী ছিলে আজকে স্বামী স্ত্রী নেই তাই বলে কি তোমরা মুমিন মুমিনার মুসলিম ভাই বোনের যে একটা ইমানই বন্ধন আছে সেটা তার ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সুযোগ নেই অনুগ্রহের প্রয়োজন হলে অনুগ্রহ এই জন্যই আল্লাহ তালা এখানে এই প্রসঙ্গটি নিয়ে এসছেন প্রিয় ভাই বোনেরা ক্ষমা করে দেয়া এবং অনুগ্রহ করা এটি মুসলিম সমাজের অন্যতম সমাজ রক্ষার মূলনীতি না হলে তো সমাজ থাকে না একটি সুন্দর সমাজ কিভাবে থাকে স্বামী স্ত্রী তালাক হলেও শ্বশুর শাশুড়ির সাথে সালা সম্বন্ধীদের সাথে এই যে পবিত্রতম বিবাহ বন্ধন মানুষের সবচেয়ে বড় একটা সম্পর্ক হলো যেটা ইমানির সম্পর্ক মমিনদের সম্পর্ক এর চেয়ে বড়ো উন্নত কোনো সম্পর্ক নেই এই ধর্মীয় সম্পর্কের বাইরে মানুষের যে মানবিক সম্পর্ক আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হলো তার ব্লাড সম্পর্ক রক্তের সম্পর্ক যেটা আপন বংশের সাথে থাকে এরপরে সবচেয়ে পবিত্র সম্পর্ক মানুষে মানুষে সেটা হল বিবাহ বন্ধনের এই পবিত্র সূত্র এই পারিবারিক পবিত্র বন্ধন প্রেমের বন্ধন ভালোবাসার বন্ধন এটি নষ্ট করতে নেই যদি তালাক হয়ে যায় কোনো কারণে তারপরেও সেই স্বামী তার স্ত্রীর পরিবার উভয় পরিবারের সাথে তাদের সাথে যাতে এবং তারা দুজনেও একে অপরকে শত্রু যাতে মনে না করে এমন একটি বন্ধন থাকা উচিত এটি কোরআন এখানে বলছে ওলা সাউল ফদলাবাইনকুম নবী সাল্লাম কারো থেকে কিছু কিনলে যেই দামে কিনতেন সেটা দিতেন সেটা হলো আদ ইনসাফ ন্যায়পরায়ণতা এরপর একটু বাড়তি দিয়ে দিতেন এটা হলো অনুগ্রহ ফদলন বাড়তি আন্তরিকতা বাড়তি স্নেহ বাড়তি শ্রদ্ধা বাড়তি একটা দান এই বাড়তিটাই ছোট হলেও এটা কিন্তু অনেক আন্তরিকতা সৃষ্টি করে এটা ভুলতেন নেই। নবী সাল্লা সাল্লাম বলতেন জিন জিনিস এসে ওজন করে তার পাওনা দাও ও আর জে একটু বাড়তি দাও জাহের আবদুল্লাহ থেকে বুখারির হাদিস জাহের থেকে নবী যে একটি উট কিনলেন বাড়িতে গিয়ে উটের মূল্য তাকে শোধ করলেন তিনি বললেন যে ফকদানী ও জায়দানী নবী সাল্লা সাল্লাম আমাকে মূল যে মূল্য সেটা তো দিলেনি কিন্তু একটা এটা তো হলো এটা পরিচিত অপরিচিত সবার সাথেই ন্যায্যভাবে মূল্য তো দিতে হবে কিন্তু সেতে আমার সমাজের একজন সভ্য আমার সমাজের একজন সদস্য সে সামাজিকতার দাবি কি একটু বাড়তি আন্তরিকতা দেখানো ফা কদা আনি ও জায়দেনি নবীজি আমাকে ন্যায্য মূল্য দিয়ে একটু বাড়তিও দিলেন দেখুন ওই বাড়তিটা দেওয়ার কারণে চিরদিন চাবের কথা বলে বেরিয়েছেন ফা কদাহনি ওজায়নি তিনি আমাকে দিলেন আবার একটু বলতেন কারো দিও। আমাদের গ্রামীণ সংস্কৃতিতে আমাদের দেওয়ার সময় একটু বাড়তি করে দেয়া হয় আগে আমরা দেখেছি কত আন্তরিকতা সফল ডক্টর অমর বিন আবদুল্লা আলমোকবিল তার কাওয়ায়ত কোরআনিয়া গ্রন্থে তিনি এখানে নিয়ে একটি ঘটনা তিনি বলছেন যে আমি জানি আমার পাশের এলাকাতেই স্বামী স্ত্রীতে তালাক হয়ে গেছে স্ত্রীর কাছ থেকে তার কিছু সন্তানও ছিল তালাকের পরেও এই স্বামী নিচতলায় থাকতেন আর স্ত্রী তলায় থাকতেন সন্তানদেরকে নিয়ে সন্তানদের যত বিল যত খরচ স্ত্রীরও যদি এখন আর স্ত্রী নেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কিন্তু অনুগ্রহ বলে জাননি তার জীবনের মোড়ে মোড়ে যেই সমস্যাগুলি তাকে মোকাবেলা করতে হয়েছে এই স্বামী এখন স্বামী নেই তারপরও অনুগ্রহ করেছেন এটা অত্যন্ত সুন্দর জিনিস কিন্তু দেখা যায় সমাজে এ একবার সম্পর্ক ছিন্ন হলে একটা তিক্ততার মাধ্যমে ছিন্ন হয় এবং চিরশত্রু হয়ে থাকে এটা মারাত্মক জিনিস এটা অন্য এটা পাপ দেখুন কোরআনে করিমের আটচল্লিশ নম্বর সুর আল ফাথে মুমিনদের জীবন বোধ সামাজিকতা সভ্যতা কেমন হওয়া উচিত আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল তার সাথী তার আদর্শের সাথী সাহাবিরা তো বটেই এদের জীবন হল আশিদ্লাল কুফার তারা কঠোর হলে কাফেরদের উপরে হবে কাফেরদের যেতে উপকার হয় নিজের জন্য নয় আল্লাহর জন্য ও কেন কাফের হয়েছে জাহান নামে যাবে তার জন্য একটু কঠোর হলে যদি সেই ইমানের পথে আসে এই জন্য সেখানে কঠোরতা উপকার তার জন্য ভালো ক্যান্সার হয়ে গেলে সেখানে একটু কঠিন ওষুধ প্রয়োগ করতে হয় ক্যামোথেরাপি দিতে হয় যদিও চুল পশন সবই পড়ে যাবে অনেক কষ্ট হবে তবুও ক্যামোথেরাপিটাই তার জন্য একটা উপকার এই জন্য দিতে হয় এই জন্য মোমিনা যদি কঠোর হয় সেই কঠোরতাও রহমতের জন্য দয়ার জন্য একজনকে যাহার নাম থেকে বাঁচাবার জন্য এই জন্য আসিদ্াল কুফার এটা বুঝতে নেই যে এটা তাহলে কেমন কাফুদের জন্য খুব কঠোর না এটা তারে সাথে তারই উপকারের জন্য আর যে মুমিন হয়েছে জান্নাতের পথে চলেছে তার জন্য তো কঠোর উচিত না। কারণ সে তো শান্তির পথে রহমতের পথে তার সাথে চৌন্য নম্বর আল আলিনের জন্য একেবারে বিনয় নরম সফট কর্নার এটা আমাদের সামাজিকতা আহা আজকের সমাজে এটা হারিয়ে গেছে এক সময় ছিল বাড়িতে একজন যদি অর্থ মালিক থাকতেন সবার খোঁজ নিতেন কে খেয়েছে কে খায়নি সবার খোঁজ নিতেন সবাই তার কাছে এসে বসত সে জিজ্ঞাসা করতো কি অবস্থা কেমন আছে কোনো সমস্যা দেখলে একটুখানি দান করে দিত যে ঠিক আছে তুমি যাও তোমার বাজার করো কখনো নিজে বাজার করে এনে দিত এই মানবিক সমাজ আজকে কোথায় আজকে সুন্দর সমাজ নির্মাণের এই অপরিহার্য উপাদানটি ও তহানসাউল কারা বান্ধবী ছিল খাদিজার জীবনে ভুলেননি খাদিজাকে অনুগ্রহ করতেন খাদিজার ওই স্মরণ পুনরায় সেটাকে নবায়ন করতেন তার বান্ধবীদের মধ্যে দুম্বা করে ছাগল ভেড়া কোরবানি করে গোস্ত বেরিয়ে দিতেন ওলাহতান সাউল ফাদুল্লাবাইনকুম প্রিয় ভাই বোনারা একটি ইসলামী সমাজ তো এভাবেই তৈরি হয় এখানে ওলাহতান সাউল ফাদুল্লাবাই নক এখানে আরেকটি ঘটনা ডক্টর ওমর বিন আবদুল্লা আল মকবেল তিনি নিয়ে আসছেন তার এই বইতে একজন স্বামী আর স্ত্রী তাদের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য ছিল তো স্ত্রীর যে স্বামী আমাকে তালাক দিক আল্লামা তন্ত দুইজন গেলেন শেষ পর্যন্ত তিনি বললেন যে কোনো মতে আর তাদের সম্পর্ক টিকিয়ে রাখা আমি সমীচীর মনে করলাম না সম্ভব হবে না তখন আমি বললাম ঠিক আছে স্বামীর পক্ষ থেকে এক তালাক দেয়া হোক এক তালাকের পরে অবস্থা পর্যবেক্ষণ করা যাক এখানে এক তালাকের পরে তো আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে তো এক তালাক হলো এক তালাকের পরে তিনি আল্লামা তন্ত দুইজনকে বুঝাতে থাকলেন এই আয়াত দিয়ে এই মূলনীতি দিয়ে ওলাহতাউল ফদুলক দেখো যতই তিক্ত হয়েছে তোমাদের সংসার জীবন কিন্তু অনুগ্রহ যেও না কত কাল কাটিয়েছ এক দু দশক দশ ২০ বছর কাটিয়েছ কত প্রেম প্রীতি কত ভালোবাসা সেই ভালোবাসাগুলো সেই সুন্দর সময়গুলো সেই আদান প্রদানগুলো একটু স্মরণ করো না এইভাবে বলতে বলতে একসময় স্বামী বলল যে ঠিক আছে আসলে তো কত প্রেম প্রীতি কত ভালোবাসা ছিল এগুলো কি ভুলে যাওয়ার জিনিস আমি আমার সব হক আমি ছেড়ে দিলাম আমার স্ত্রী যতদিন তিনি আমার সাথে থাকতে চান আমি তার জন্য তার সন্তানের জন্য আমি যা করা সব করব। সব ব্যয় আমি করব। আমি আমার দাবি আমি ছেড়ে দিলাম সাথে সাথে নারী স্ত্রীটি বলল ঠিক আছে আমার যত অভিযোগ ছিল আমার স্বামীর বিরুদ্ধে আমিও ছেড়ে দিলাম তাদের মূল সমস্যা ছিল স্ত্রী স্বামী কখনো ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়ি চলে যেত আর স্বামী বলতো যেতে চাইলে শুধু এক কাপড়ে যাবা আমার বাসার আর কিছু নিতে পারবে না এই ছিল ঝগড়ার মূল কারণ এখন স্বামী বলল ঠিক আছে যাও তোমাকে আমার ঘরের ছবি দিয়ে দিলাম যা ইচ্ছে ঘর থেকে নিয়ে যাও যত পোশাক আশা কলঙ্কার সব নিয়ে যাও সফা এরপর দেখা গেল এদের সেই সংসার সুন্দরভাবে টিকে গেল আর কোনো সমস্যা হয়নি যে ওলা সাউল ফাদকম আজকে দেখা যায় বিশ্বব্যাপী পরিবার ভেঙে যাচ্ছে মানুষ বড় অসহিষ্ণু হয়ে গেছি আমরা এই এই সম্পর্কটিকে এই দয়ামায়া দিয়ে নির্মাণ করা উচিত অনুগ্রহ দেখালে চরম শত্রু ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় আমরা একসাথে একই প্রতিষ্ঠানে চাকরি করি আমরা একই শিল্প প্রতিষ্ঠানে আমরা কাজ করি কতজন কত আমরা একসাথে মিলেমিশে থাকি যাওয়ার বেলায় যদি এই ধরনের একটা অনুগ্রহ থাকে একটা অনুষ্ঠান করে বিদায় জানানো হয় স্মৃতিময় করে রাখা হয় আজীবন কিন্তু তখন এই মানুষগুলো পরস্পরের কাছে শরণীয় হয়ে থাকে আন্তরিকতার পরিবেশ থাকে আসলে এই সমাজের এই সৌন্দর্যটি বজায় রাখার জন্য এই সামাজিক নীতিটি আজকের এই মূল নীতিটি আমাদের সমাজে আসুক কোরআনের এই সুন্দর স্বর্গীয় জান্নাতি মূল নীতিটি আমাদের সমাজে আসুক আসুন না আমরা এই চর্চা করে আমরা উপকৃত হই আল্লাহ আমাদের তফিক দান করুন আসসালামাইকুম আরহাম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 जकत पाठाते আমাদের ইমেল করুন বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तिल हकाम यमे दर्शे हादीर सुव्यवस्था कर